নামটা ঠিক আমার প্রনাউন্সিয়েশনটা এটা আসছে না বর্দা এটা কি নতুন নাটক কোনো ড্রাবাটিস প্রফেশনালি হি ওয়াজ ডক্টর কিন্তু নাজি ইয়ের সময় তিনি পালি পালিয়ে ভেঙেছেন এবং পাড়িয়ে নাম হচ্ছে ব্রেক তারের ওপরে নাটক লিখেছেন নাটকগুলোর ফর্ম তুমি ধরে রাখো যে আমাদের এই যে লোকনাট্য যাত্রা যা ছিল সে প্রায় সেই ফর্মের করেছেন তাই বললাম যে আপনার কি মনে হচ্ছে কাউকে দিয়ে এটাকে করিয়ে স্টেজ করবার মতন আমাদের দেশে দেখো সব মহান সৃষ্টি শব্দ যে মহান হবে এর কোনো মানে আজকে আপনি বুঝে দেখুন ব্রেকটার কি অবস্থা এসে দাঁড়িয়েছে আর চুয়াল্লিশ সালে সেই কথা বলেছে আমি বলেছি বলি আলোচনা একটা সেমিনার হয়েছে সেখানে আমি এই কথা বলি শিশু যা বলেন বললেন হতে পারে না কারণ এর যেগুলো লেখা হচ্ছে ঠিক আমাদের ফর্মে তো নিল ঠিক আসল যে মার্চ মার্চীয় দর্শক সেটাকে কতদূর এদেশের মানুষ নেবে এই বিষয়ে আমাদের আই হ্যাড এ গ্রেট গাউন পরিষ্কার আমার পরিচয় যে কোন মহান সৃষ্টি সবসময় যে কোন দেশে সেটা মোহক হবে এ বলার প্রশ্ন কাছি কন্ট্রিবুয়েশন কিছু নেই করবার তবে আমি দেখছি বইটা পড়িও যে হ্যাঁ তবে ফর্মটা তুমি বলতে পারো মোরাললেস আমাদের ওই যে লোকনাট্য যাত্রা প্রায় সেই ফর্ম শেষের বাবু খুব বই টুই পড়তেন পছন্দ ইংরেজি বইও পড়তেন ইংরেজি বই তো খুব বেশি পড়তেন কারণ না প্রফেসর ছেলের বিদ্যাসাগর কলেজ এবং যখন তিনি ইংরেজি শেক্সপিয়ার পড়াতেন তখন অন্য অন্য কলেজের ছেলেরা এসে তার এমন ভালো পড়াতেন কারণ তিনি যখন ইউনিভার্সিটির স্টুডেন্ট তখন তো তিনি ক্যালকাটা ইউনিভার্সিটি ইনস্টিটিউটে এই সমস্ত নাটক অভিনয় করতেন তখন তো খুব বড় আমি ছিল ইউনিভার্সিটি এখন তো সেবার নেই এখন ইউনিভার্সিটির প্রফেসার্লে করছে তখন সেরকম ছিল তাহলে তো যে আশুতোষ মুখার্জি খুবই স্যার আশুতোষ খুব ভালোবাসতেন শিশিরবাবুকে বলেছেন শিশু তুমি ছেড়ে দাও তোমাকে কালকাটা ইউনিভার্সিটিতে নিয়ে আসছি কিন্তু শিশুরবাবু তার থিয়েটার ছিল থিয়েটার জীবন কেটেছে কষ্টও পেয়েছেন তাই নিয়ে আর প্রতিভা যেটা দেখিয়ে গেছেন ড্রামার ফর্ম বাংলা নাটকে যে দীর্ঘায়ত থেকে ছোট করা স্টেজের যে নতুন স্টেজ ক্রাফ্ট যাকে বলে আর এবং শিশিরবাবু সম্পর্কে প্রথম ওই আগে যেটা বলা হতো প্রোডাকশান কি সেটা বলা হতো যে তার আলাদা আলাদা কতগুলো ছিল যে যারা কস্টিউম করত বেশকার রূপকা ও সিফ্টার ইলেকট্রিশিয়ান মিউজিক ডিরেক্টার তারপরে বলা হতো যে আর্ট ডিরেক্টার এইরকম সব নাম ছিল কিন্তু সমস্ত রোভারঅলের তো জিনিস পরিচালক তার তখন বলা যে পরিচালনা কিন্তু সীতা নাটকের অভিনয় দেখে এসে মনিলাল গাঙ্গুলিকে মনিলাল গাঙ্গুলি খুব বন্ধু ছিলেন শিশু তিনি অভিনন্দনাথের জামায় অভিনীত ঠাকুরের বড় সাহিত্যিক ছিলেন মনিলাল গাঙ্গুলি তো উনি বলেছিলেন একটা শিশির বাবুকে সম্বন্ধে একটা লেখা চিঠি লিখেছিলেন যে আপনি যদি কিছু বইটা দেখলেন শুধু বলেন বললেন দেখো সিতা নাটক সম্বন্ধে যদি আমাকে কিছু বলো তবে আমি বলবো নাটকের দিক থেকে খুব দুর্বল কিন্তু শিশির বাদুরির অভিনয় ক্রমতা এবং প্রয়োগ কৌশল দক্ষতা এই প্রয়োগ শব্দটি কিন্তু সর্বপ্রথম আচ্ছা শিশির বাবু আরোপ করায় যার থেকে এখন প্রয়োগটা চলছে শিশির বপুরো রবীন্দ্রনাথ এটা দেন কিন্তু প্রয়োগ শব্দ আমাদের সংস্কৃতি ছিল কারণা না ভরত নিজেই বলছেন চক্রে মুনিরূপী ভরত ভরত মুনি যে শুধু নাটকের থিওরি করে গেছেন তা তো নয় তিনি প্রয়োগের সম্বন্ধে অনেক কিছু লিখে গেছেন ভরতের নাট্যশাস্ত্রে আছে উনি বলছেন নিজেকে প্রয়োগ কর্তা নিজের পরিচয় প্রয়োগং মনিরূপী ভরত এই বলে উনি বলেছেন নাট্যশাস্ত্রে এর কিন্তু প্রয়োগ শব্দটা ছিল কিন্তু আমরা ব্যবহার করতাম এই প্রয়োগ শব্দটি রবীন্দ্রনাথ শিশির কুমারের ওপরে ইয়ে করলেন এরপর থেকে শিশিরবাবু আমরা যেমন বলি পরিচালনা বা নির্দেশনা নাটকের এই কথাটা কিন্তু আর ব্যবহার করতেন না তখন লেখা থাকতো প্রয়োগকর্তা আচ্ছা শিশির কুমার আচ্ছা আচ্ছা এবং প্রয়োগ শব্দটি আজকে ব্যাপক ভাবে যে প্রচলিত হয়েছে সেটি নতুন করে আবার রবীন্দ্রনাথ শিশির বাবুরই রবীন্দ্রনাথ বলিছিলেন বলে আজ এই প্রয়োগ শব্দটি এত ব্যাপক। দেখান আপনি শিশির বাবুকে নিশ্চয়ই অনেক ভূমিকায় অভিনয় করতে দেখেছেন তার সম্পর্কে একটু কথা বলবেন দেখি শিশুর বই হয়েছিল দোলের সময় হতো দেখুন আমাদের এই সম্বন্ধে আমি লিখেছি সিজনাল ড্রামা হতো সিজনাল ড্রামা অর্থাৎ যে সিজনে যেমন রবীন্দ্রনাথ লিখে গেছে অনেক ডান্স ড্রামা তেমনি স্টেজে ড্রামা হতো সেটাকে ঠিক কিন্তু কার্টেন রাইজার আমি বলতে পারবেন না ওদের দেশে যাকে রাইজার বলা হয় তাও না অথচ ছোট নাটকও নয় ধরুন এই বসন্তকালে দোলের আগে হুম বই হতো দলীলা রাধাকৃষ্ণ ওই যে আমি বললাম আমি একবার লিখেছিলাম ফাগুয়া এরকম একটা বই হতো পুজোর আগে আগমণি শরৎকালে আগমণি একটা ছোট্ট বই অভিনয়ের আগে হবে জন্মাষ্টমীর আগে জন্মাষ্টমী নন্দবিদার এরম ছোটো ছোট বই একটা ওইটা করে তারপর আবার আসল নাটকটা হবে এই আমি দেখি রাধা কৃষ্ণ ও বই দেখি তাতে আয়ন ঘোষের পাঠ করতেন ওর কোন একটা দিয়ে যেত শেষের বাবু আচ্ছা নেমে সে অডিটোরিয়াম ঢুকে সব আবির আচ্ছা বাহ কি সুন্দর একটা নাটক ছিল অপেরা ধর্মী নাটক নেই আপনারা জানেন কিনা জানি না গিরিশ বাবু একটা ড্রামা লেখা আছে অপেরা ব্রজব আমি গানে উত্তর দিল নাচ আর গানের এত একটা চমৎকার এক্সপেরিমেন্ট কত যে হয়েছে পাবলিক থিয়েটারে এরা এখন সেসব গুলো খোঁজও রাখে না বলেও না এবং উল্টোপাল্টা কথা বল আমার যে দেখছেন এখানে এই সমস্ত সব পুরোনো সব বাঁধা বাঁধা এইসব পুরনো দিন কাগজ দেখাতে পারি খুঁজে খুঁজে সব বহু কষ্টকর এইখানে সব এই ড্রামার জায়গা কম যাই হোক রাখার অসুবিধে কোনো কিন্তু আপনাদের আমি বলছি এই নাটক নিয়ে পরীক্ষা দীক্ষা শিশিবাহ যদি তাহলে অবস্থা অদ্ভুত নাটক <laughs> <laughs> <laughs> <laughs> <laughs> <haz> এই ধরনের এই ট্রেডিশনে হয়ে এসেছে এতটা তা না করে আমি ঠিক উল্টো একটু ঘুরিয়ে অন্যভাবে এক দাদা ডায়ালগ না দিয়ে শুধু সামান্য গোটাগুলো ডায়লগের মাছ গান থেকে আরম্ভ করবো যে কিংবা কনফ্লিক্টটাই আরম্ভ করে দিয়ে হোয়াই অ্যান্ড হোয়াট ফর ওই ইউসেনের থিওরির মতন সেটাকে আবার পরে গিয়ে ডিসক্রাইব করবো থ্রু সো মেনি ডায়লগস এই যে ব্যাপারটা এটা শিশির এটা নানাভাবে লাইটে বলুন সেটে বলুন এভাবে নানাভাবে এক্সপেরিমেন্ট করেছেন আজকে যে থ্রু অডিটোরিয়াম স্টেজের ওপর ওটা এটা তো উনি বৌকা লাগিয়ে করেছেন ওর ওই যেমন বললাম রাধাকৃষ্ণে নেমে এসে আবিরের ফোঁটা দেওয়া তেমনি তো উনি রীতিমতো নাটকে ইয়ে থেকে অডিটোরিয়াম থেকে গিয়ে স্টেজের ওপর উঠে তো এইগুলো শিশুবু তো গোড়াতেই করেছেন শিশুবউ তারপরে আমি দেখি এই রাধা কৃষ্ণ পর জনায় জনায় প্রবীর ওই বয়স তো প্রবীরের বয়স কত হবে আঠারো উনিশ বছর কুড়ি বছর যুবক কিন্তু ওই করছেন তারপরে দেখেছি সেই রকম বয়সেরই আরেকটা অভিনয় করতে রোগ তারপরে দেখলাম দিক বিজয় সেই আছেন সারা দিল্লি সিনটা করেছেন দিল্লি শহর দূরে ক্যাম্পটাকে যাচ্ছে আর সব সোলজাররা যে মার্চ করছে হয়তো পনেরোটা লোক কিন্তু এমন ঘুরে ঘুরে মার্চ করছে আর এ করছে দূর থেকে মনে হচ্ছে যেন সোমেনি সোলজার তারা আর উনি সে একটা টাওয়ারের ওপর দাঁড়িয়ে একটা হাতে ইয়ে নিয়ে তরওয়াল নিয়ে সে অর্ডার করছে কোনো কথা নেই কোনো কথাই নেই তারপরে এমন সিন হয়েছে ধরুন সিতারা বেগম দিল্লি থেকে চলে এসছে নাদির যখন চলে এসছেন জয়পুরে সীতারা চলে সময় তার একটা ছোড়া আছে তখন সে মানে লাভ উইথ নাদির শাহ নাদির শাহকে বলছে ডিসক্রাইব করছে যে তাকে কিভাবে সে হত্যা করে চলে এসছে শিশির বউ অবাক বিস্ময়ে আমি অভিভূত হয়ে গেলাম শিশিরবাবু তার খুব রেলিস করছেন সিতারা বেগম প্রথমে তরোয়াল নৃত্য দেখালো গান গাইছে উনি ভুষা হাসছেন আর খানিক বাদে করলেন কি যখন বলছে যে এইভাবে তাকে হত্যা করে আমি চলে এসেছি তখন উনি আস্তে আস্তে উগুলি কাছের গোড়ায় গেলেন গিয়ে খুব একেবারে মানে কাছাকাছি হয়ে খুব যেন আরো আদরের সঙ্গে কাছের গড়ায় নিয়ে টুক করেই এই ছড়াটি তুলে নিলে নিয়ে নিজের প্রতিবন্ধকে সেটাকে রেখে দিল পোস্টে এমন হল একটা ডায়লগ না বলে যে তুমি একজনকে এইভাবে হত্যা করে এসছো তোমার কাছে ওটা রেগে তোমার সঙ্গে ভাব জমানোটা খুব মানে নিরাপদ মানে আপনার ভেবে দেখুন কি সুন্দর নাদির শাহ দেন পা দুটোতে ফাঁক করে চলতেন আগাগো এতটুকুর জন্য পাটা অর্থাৎ নাদির শাহ যে ঘোড়ার পিটের উপর চলে থাক রাইডার তাদের পা কিন্তু ফাঁক করে চলে উনি সেটা কোথাও দেখতাম না যেসবানন্দ জীবানন্দ ষোড়শী শিশুব রমেশ রমায় রা জীবানন্দে আহ উপন্যাসে তো সুখান্ত আছে ওই ষোড়শি জীবানন্দ কে নিয়ে চলে যায় যে রসটা দানা বেঁধে আছে এটা ট্র্যাজিক হলে সেটা বেশি হবে যেমন দেবদাসেতে হয়েছিল কিন্তু উনি অভিনয়ের পরেতে শরৎবাবু আর আপত্তি করবার সুযোগও পান গোড়ায় যেটা ওর মনে হয়েছিল পরবর্তীকালে আর উনি একবারে এক একটি কথাও বলতেন কিন্তু আবার ওর সঙ্গে কনফ্লিক্ট হয়েছে শিশুরবাবুর সঙ্গে শরৎবাবু বিজয়াতে আচ্ছা বিজয়াতে যেটা হলো সেটা লাশ সিনে ছিল যেখানে রাসবিহারী উনি শেষ করতেন নাটকটা সেখানে থাকতো যে দয়াল এ মেয়েটিকে না আমার ভাগ্নি নির্মলা উনি তার বড্ড জ্যাঠা মেয়ে এই জ্যাঠা মেয়ে এই কথার উপর ফুল অ্যান্ড ফাইনাল ড্রপটা গিয়ে পড়ত শরৎবাবু বললেন তুমি তো আমায় তুমি আমার ভয়ের নাম বিজয়া নাটক যদি বিজয়া শেষ না করে তাহলে এই তো রাসবিহারী নাটক নয় তুমি শেষ করবে বলে দাদা আমার এখানে যা স্টাফ আছে আমি তো উপন্যাসের মতন রাখলাম কেন আমার মনে হলো যে এত সব করে যদি জীবানন্দ মরে যায় তাহলে পুরো দুজনের আর ষোড় তপস্যাং এর প্রচুর একটা প্রচন্ড স্কোপ আছে ওইটা দিয়ে যখন শেষ হলো তখন লোকেদের মনের উপরে এফেক্ট বেশি হবে আমাকে অনেকেরা জিজ্ঞেস করলেন যারা শুধু ওই নাট্য রূপটা পড়েছেন কিংবা দেখেছেন যে আপনি নাটকের শেষটা বদলে দিলেন কেন নাটকে সরদবু সরদ বললেন দেখো ফার্স্ট এডিশন ছ বছর বড় জ্যাঠামে কিন্তু সেকেন্ড এডিশন হওয়ার আগে তুমি আমার খবর দেবে আমি বিজয় ধর আমি শেষটা লিখে একদিন উনি এসেছেন গুরুদাস চ্যারেদি প্রায় আসতেন তো এসেছেন এসে বসে গড়গড়ায় তামাকাচ্ছেন এমন সময় গুলিদাস বললেন দাদা বিজয়া বউয়ের তো ছাপতে হবে আপনি বলেছিলেন নাটকটার শেষটা বদলে দেবেন বললেন হ্যাঁ দাও তো শেষ করলেন কোথায় যেখানে নরেন বলছে নরেনকে বিজয়া বলছি আর যেন করে টেলিস্কোপ কার করতে যাও না তাহলে হাসা হাসি দুজনে করছে এমন সময় নির্মলা এসে বলছে যেমন কেন জায়গা হয়েছে খেতে আসুন তোমার চলো যাচ্ছি হাসছিলেন কেন সে তুই বুঝবে না এই শেষ করেছেন নাটকে বিজয় নরে নারী। কিন্তু শিশির ওই যেটা মেয়ে করেছিলেন ওটা কিন্তু উনি করেন দেখবেন এখনকারী ট্রেডিশন তাতে লাস্টে বিজয়ের এই আছে এটা করেছেন এই সর্ববাহুর এইগুলো সব ছিল কতগুলো ব্যাপার আমি একবার সরবাবুর কাছে গেলাম বামুনে মেয়ে নাট্য করে আমার বন্ধু এবং সম্প্রতি মারা গেলেন আমার চোখ বয়স অনেক বড় দি এই থ্রি মারা গেলেন সুরেন্দ্রনাথ নিয়োগী সঙ্গতির এডিটার ছিলেন হ্যাঁ তার তিনি স্বদেশী আমলের খুব বাড়াল লোক যখন শরদবাবু দেবদাস দেবদাস বলছি পথের দাবি যখন প্রোস্ক্রাইবড হয়ে যায় তখন তিনি সেটা বিহারের কোনো ছেপে যাতে প্রচার হয় তার চেষ্টা করেছিলেন তিনি একদিন শরৎবাবুর কাছে আমাকে করে নিয়ে গেলেন আমি ওইটা নাটকটা মানে অ্যাচারি প্লে করবো এই জলে তবু একবার দেখিয়ে দেওয়ার জন্য তুমি এসেছ আমি দেখে দেবো কিন্তু পাবলিক থিয়েটারে আমি যে কদিন বেঁচে আছি তার ভেতরে আমি কিন্তু নাটক কাউকে করতে দেবো আগে যেগুলো করতে দিচ্ছি সেগুলো ঠিক মতো নয়নি কারণ প্রথম বিরাজবউটাই ভুমেনমারের যে করেছিলেন উন্নত হয়নি স্টার থিয়েটারে সালে সেটা স্টার প্রথম নাটকও স্টার থিয়েটারে কিন্তু পরে নাটকটা পরে সে খুব সুখাতে পারলেন আমি যদি নামতে গেলাম স্ক্রিপ্টটা বললাম তুই খুব ভালো যাই হোক সেটা তার সেদিনের চয়েস পরবর্তীকালে কত বই করিছে আপনারা সবাই জানেন এবং আমার বেশি বোধ নাটক বাংলায় আর পাবলিক থিয়েটারে কেউ করে নাম্বার অফ ড্রামা তা এবং সবই প্রায় ভালোই হয়েছে করেছে কি আমি পুরো রেখেছি আমি কোথাও এই যে আপনি আপনি বলছিলেন আমি কোথায় আপনি দিতেন এইটাতে নির্দেশকরা মানে পরিচালকরা খুব কাটছাঁট করতেন অনেক করতেন অনেক সময় যতদিন পর্যন্ত আমি ধরুন এটা কিছুই হয়নি যেমন করছিলাম শিশির বাবুর হাতের লেখা একটা আছে একটা শব্দমাত্র বুঝিয়েছিল সেটা আমার ভাগ্য সেখানে কিছু বদল হয়নি তারপরে যেটা আমি ইয়েতে দিলাম মিনারভা থিয়েটারে কাশি না। তাতে অহিনবাবু ছিলেন ছবিবাবু ছিলেন সরজু দেবী ছিলেন অনেকে ছিলেন বড় বড় কাস্টিং ছিল সেখানে কিছু অদল বদল করতে হয়েছে অইনবাউ ছিলেন তো অয়েনবাবু বললেন দেখো ওই এরকম করো সিং আছে রবি রায় আছে সে একটা মানে সাংঘাতিক নিরতা সুন্দরী আছে ও সীতা দেবী যে গান গাইল সীতা ছিল এরা সবাই আছে সকলকে প্রোভাইড করতে হবে কাছাকাছি একটু একটু আবার পাবলিক থিয়েটারে চেঞ্জ চেঞ্জ অহিনদার উইথ দি কোলাবরেশন অহিন্দার কোলাপ্রেশন সেগুলো করেছে তারপরে এখানে হলো আবার অনুপমা প্রেম সেটাও অহিন্দা নিজে করেছেন কিন্তু তারপর থেকে সমস্ত নাটক যেগুলো হয়েছে সরদৌ সে আমার রেজিমে স্টার থিয়েটারে এবং যা সে আমার ডিরেকশানই হয়েছে কাজ যে আমি আমার মতন করে পড়ছি সেখানে আরাম করিনি অসুবিধা ফিল করিনি বললো অন্যায় হবে ফিল আমি করেছি পরিচি কাদের নিয়ে জানেন পরিচি ধরুন লাইট কাজ অদ্ভুত কথা লাইটটা এখন যেমন এই আমাদের তাপস সামনে বসে থাকে এটা স্পিকার নিয়ে আমি কাছের বসে আছি অডিটোরিয়ামে আর্টিস্টরা প্লে করছে আলো দিচ্ছে আলো জোনাল লাইটগুলো ঘুরে ঘুরে ঘুরে ঘুরে এদিক ওদিক যে ফলো করছে ইত্যাদি এই যেমন সুন্দর একটা আমি চোখের সামনে দেখছি যে পিকচারটা কী হবে কিন্তু তখনকারের দিকে তাপস আসা আগে পর্যন্ত আমি বললাম এটা কি কথা আমি চোখে দেখতে পাবো না ওরা তখন একটা মোটামুটি আলো করতে ধরুন আমার এ বই মাকে চা হল একটু চা ইয়ে করে কি বলে আর আমাদের এই পাড়ার একটু মিষ্টি আট হয়েছে আমাদের পাড়া কম একটু চিনি কম দিত বলবা তা সেই যে বইটা উনি এত সুন্দর করে এগুলোকে সাজাতেন অইনবুর একরম ছিল ওর একর ছিল কিন্তু আলোর ব্যাপার নিয়ে অনবাবু কিছু করতে পারতেন না শিশির বাবু কি করেছেন আমি বলতে পারবো না শিশির আলোটালো আলো বিন্দু ছেলের সময় উনি অতটা শরীর ও খারাপ তখন যা সব বলে টলে করতো কিন্তু উনি খুব পার্টিকুলার ছিলেন আলো টালো ব্যাপার এই করলু কি জানেন আমার এখানে মনিন্দ্র দাস নানুবাবু বলেছিলেন মারা গেছেন তিনি পুরনো দিনাল তিনিও দিনশাহী রানির কাছে ছাত্র আমার ছিল প্রথমে নৌকো গুলো যাচ্ছে এখন নৌকো যাচ্ছে তার মুভমেন্টের সঙ্গে সঙ্গে লাইফটা ফলন করবে কিন্তু উনি স্টেজের উপর একটা মোটা একটা আলো দেখিয়ে দিলেন দেখিয়ে বারবার উনি সেই রিহার্সালের সময় দেখান আমি বললাম দেখুন কালবাদে প্রশু ফাইনাল আমি কিন্তু আজ পর্যন্ত এই আলোটা স্যাটিসফাইড হচ্ছে আপনি আমার সামনে ফলো করে আলো পরিষ্কার আমার মুখের ওর বলে ও সেই ফাইনালের দিন দেখে নেবেন যেদিন স্টেজ সে কথা আমি আমি আজকে দেখে দিতে পারবো না কি হলো না হলো না না ও আপনাদের সামনে করবো না আমি সে রাত্রি বেলা আলাদা করব উনি রাত্রিবেলা আলাদা করবেন আমার কিন্তু আসল কাজ কি করতেন জানেন যখন ওরা মোটামুটি একটা করে রাখেন আর ওই দিন স্টেজে ফাইনাল প্লে হতো সেই দিন ডেকে দেখে দেখে কারেকশন করতেন অর্থাৎ থ্রি টু ফোর নাইটস এর পর পারফেক্ট লাইট সেটা আমি ওই সঙ্গে যখন থিয়েটারে আমার নাটক হচ্ছে এর সঙ্গে মানে ছবির কাজ আস্তে অন্য কোন এর ভিতরে মাঝে মাঝে ডিজি দিলেন গান তখন নাম করা যায় তিনি আসতেন তার লিখে দিলাম হেমন্ত গুপ্ত বলে ডাইরেক্টর ছিলেন তিনি মাথায় থাকতো ডাইরেক্টরের মাথায় তিনি একটু একটু লিখছেন আর শুটিং করছেন বন্দিতা বলে একটা ছবি কেশব তুলসা কে তুলসা নিউ আর সেই ছবিটা হতে হতে হেমন্তও মারা গেল তখন ডাইরেক্ট করার কথা হল ধীরেন বাবু শেষ করুন কিন্তু ধীরেন বাবু আমাকে সঙ্গে করে এসব কুলিশানের কাছে নিয়ে গেলেন নিয়ে গিয়ে কথাবার্তাটা হলো স্ক্রিনিং হলো যেটুকু ছবি তোলা হয়েছিল তা তারপর বললেন এইটাকে আপনাকে ফিনিশ করতে কারণ দেখুন না যে হেমন্ত ওর মাথায় কী ছিল ফিনিশ করা আপনাকে কি গল্পটা মোটামুটি একটা বলেছিলেন কমেডি স্টোরি ভেবে এরপর থেকে স্ক্রিপ্ট আসতে আমি ওই স্ক্রিপ্ট লিখি এ করি আর ধীরেন বাবু আসেন ধীরেন স্ক্রিপ্ট লিখি আর আমাকে এসে বলে যে দেব কি আমি তারপরে শৈলকে নিয়ে এসছি কি হবে খবরের কাগজ কখন কিছু চলে আস আচ্ছা এই আমাকে চলে না ফ্লোরে অ্যাটেন্ড করতাম আর আমাকে বলতেন এটা বলে দিন না কীরকম অ্যাক্টিং ট্যাক্টিং আর্টিস্টদের এই করতে করতে আর এই তখন থিয়েটার থেকেও অফার আসতে আরম্ভ যে আপনি এই সরব্রব্যপার করলেন প্রথম হয় তখন একটা রংমহল বলে একটা কাগজ চার পাতার কাগজ সেটা ওর যে বিজ্ঞান ছাড়া সমস্ত থিয়েটারের বিজ্ঞাপন থাকতো পুরাউট কোনো চার্জ করতেন না তার সঙ্গে রঙমহলের খবরটা ছবি টবি দেখি কি বই হচ্ছে এডিট করার কথা আর আপনি একটু দেখাশুনো কর্মস ক্রমশ এই করতে করতে তারপরে তো ধীরেন বাবুর সঙ্গে তিন বছরের আমার কন্ট্রাক্ট হলো ডিজি পিকচার প্রাইভেট লিমিটেড সঙ্গে ইয়ার্স এক্সক্লুসিভ ফর আচ্ছা কিন্তু আমি দেখলাম যদি ফ্রিয়াস এক্সক্লুসিভ বা যেভাবে কাজ করতে হবে তাতে ভারতবর্ষ করা আর হচ্ছে চল হরিদাসবাবুকে অত্যন্ত সশঙ্ক আমি বললাম আমাকে ছেলের মতন ভালোবাসে গিয়ে বললাম এর তো ব্যাপার তো আমি তোমার তোমার লাইন ওইটা আমি তোমাকে বলছি কিন্তু আর তোমাকে নিউ নিয়ে যেত তাহলে আমি তোমাকে বাধা দিতাম না বা কিছু বলতাম না যাই হোক তুমি এক কাজ করো ছমাস তুমি দেখো আমি তোমার কাছে দরওয়ান যাবে যেদিন আসতে পারবে আসবে নাহলে দরওয়ান গিয়ে কাগজপত্র দিয়ে আসবে তুমি দেখে শুনে সেগুলো অপশন দিও মাস তুমি দেখো তোমার লাগে ওখানে যদি না লাগে তাহলে ফিরে চলে আমি তোমার জন্য অগ্নি খুবই ভালো সেই 6 মাসের সূত্রে আমি গিয়ে আছি না ফিরে আসতে পারিনি আচ্ছা ওইখানে 22 গজের কাজ করি এখানে রাত্রিবেলা সব টিটায় ওই গাড়ি করে সবটা গলা টিটায় এই করতে করতেHttpContext আমি থেকে নিজেই ছবি করতাম আচ্ছা আচ্ছা কেবল আমি 14খানা ছবিটা টেক আচ্ছা আচ্ছা সোমেনি ফিটছ আচ্ছা ধীর আমাকে টায়দা করে আজকেই মেন এমন একটা পজিশনে ফেললেন যে তার দু দশ টাকা আজকে লোকসান হয়ে যাবে আর্টিস্ট আসেনি কিন্তু সেই সাংবাদিকের যে চরিত্রটা আমি লিখেছিলাম সেটা উনি ভেতরে মতলবি করে রেখেছেন কাউকে যে অথচ আমার কাছে শো করলেন সে লোকটা ফেল করল আসতে সেট রেডি আমার এই হবে এতগুলো সুপার আর্টিস্ট নিয়ে এসেছি আজকে সব লোকসান হয়ে যাচ্ছে আপনি এই জন্য না করে নাবি আচ্ছা নামানোর পর যদি কোনো দিন ডাইরেক্টর হতে হয় ফিল যে আফটার ক্ল্যাবস্টিক আর এই যে সাহিত্যিকদের যে অভিনয় হতো আমাদের বছর একটা করে বা কখনো দুটো হয়েছে সমস্ত বই কি পার্টিসিপেট করেছে এবং সকলেই আমাকে মানে সব সময় আমি অভিনয় প্লেরাইট এই যদি আপনাকে হতে হয় শুধু প্লে রাইট কর যদি তার সঙ্গে অ্যাডমিনিস্ট্রেশন না থাকে ধরুন আমি সেজে যে দাঁড়িয়ে আছি আমার পাশে একজন জুনিয়র সাবর্ডনেট আর্টিস্ট দাঁড়িয়ে থাকি এর সঙ্গে কথাবার্তার কইতেই হয় অনেক সময় দাঁড়িয়ে থাকে তারপরে মেয়েরা আছে আছে কেউ তো কোনোদিন তো এই একটা বিচ্ছিন্ন এম্বারেসিং পজিশান আমি তাহলে অ্যাডমিনিস্ট্রেশন ধরে রাখব কাছে কাজেই যত যাই হোক অ্যাডমিনিস্ট্রেটার হিসেবে আপনাদের শুভেচ্ছা আমি জিজ্ঞেস করবেন যে থিয়েটার অ্যাডমিনিস্ট্রেশান এটা সবাই আমাকে এবং সমস্ত বললেন আপনি বছরের ছবিতে যে টাকা পান আমি পুষিয়ে দেবো শরীর আমি পেয়েছি তা সব পেয়েছি কিন্তু আমার তমন যখন ছবি কাজ করেছিলাম গাড়ি ছিল নিজের গাড়ি ছিল ড্রাইভার ছিল যাতায়াত করতাম মামা বাড়িতে তখন থাকতাম একা মাসিমা ছেলে না তো আর কোনো আকৃত দ্বার সে ছেলেপিলে ভাইবা মেয়ে ভাবু ভাইজি এইসব নিয়ে আমার সংসার তারপরে আলাদা এস্টাবলিশমেন্ট যেটা সেটা অনেক সময় চাকর নিয়েছিল এখন ছেলের সব নাকিরা পাশতাস করেছিল আমি স্টার এই যে কাজ করেছি তখন পর্যন্ত না আমি যখন এসেছি আমি নিজে একটা থিয়েটারে কর্তা হয়ে আমি লোককে মাইনি দিতে পারছি না রেগুলার আমি কি করে টাকাটা নি। তখন ওই যে ছবি কাজ করতাম সেই যে টাকাটা পেত তার জন্যে আমার কোনো কোনো ইয়ে ছিল না আর এদিক ওদিক লিখতুম টিকতুম সে একরকম চলে যেত কিন্তু থিয়েটার থেকে বাঁচাতে হবে তখন একটা আমার কীরকম একটা মনে হয়েছিল যে পাবলিক থিয়েটার বাঁচবে না পর সামুলিক খোলার পর দেখা গেল যে থিয়েটারের দর্শক ভালো আছে যদি প্রপারলি প্রডিউস করা যায় থিয়েটারে পরিবেশকে যদি ভালো করা হয় ওই একটা দর্শক এলেন তারা হয়তো হাজার টাকার একটা বিনা বেশি শাড়ি পরে এই কথাও আমায় শুনতে হয়েছে উঠে যাওয়ার সময় সেই পেরে কে চেয়ারের পেরে কে এতখানি ছেড়ে গেছে এসে দেখালেন যে পাঁচ হাজার টাকার শাড়িটা সাত টাকা সিটে বসে এই তো হায়ার সিট সার ছেড়ে পর একখানা বই করেছিলাম শ্যামলি যে টাকাটা দিছিল তারপরে তখন খেয়াল হলো করে ওকে এয়ার কন্ডিশন করে এসব করা আমার হাতেই আচ্ছা আচ্ছা সমস্ত করে খুব ভালো হয়েছে আপ টু সেভেন্টি ফোরেটি ওয়ানে মুভমেন্টের সময় আমি চাকরি ছাড়িয়ে দিয়ে চলে গেল বিক্রি করে দিয়ে চলে গেলেন রঞ্জিত বাউ কিনলেন হুম তা আমি সেভেন্টি পর্যন্ত ছিলাম সেভেন্টি ফোরের পর আমার সঙ্গে ডিফেন্স অফ ওপিনিয়ন নানা রকম চলছিল পর থেকে নেমে চলে আসে এই যে স্টার থিয়েটার পর থেকে দেখা গেল যদিও আমি ছবির কাজ করেছি আপনাকে বললাম কিন্তু আমার প্রাণ আমার তখন একটা মনে মনে হয়েছিল যে জন্য তো অনেক লোক আছে তাদের বায়োস্কোপের একটা জিনিস হচ্ছে একটা ছবি আমি তুললো তার সতেরোটা প্রিন্ট করে চারিদিকে ছেড়ে দিল সে কিছু টাকায় রোজগার করে এনে নিল কিন্তু আমার বইটা যদি এক জায়গায় দাঁড়িয়ে ভালো হয় তবে না বাইরে থেকে লোক এসে আমার দেখল আমার তো এর তো হাত পা নেই এর তো নেই যা করব সেই আমার ওইখানে বসেই যদি তার রেপুটেশন ভালো হয় তবে না অডিয়েন্স আসবে কিন্তু তখন বছরে আমি যখন এসেছি বছরে অন্তত তখনও অ্যাটলিস্ট থ্রি টু ফোর ড্রামা প্রোডাকশান একটা প্রোডাকশান কস্ট আছে দর্শক কম অ্যাটমসফিয়ার এখানে পানির পিচ ওখানে রেচেড কন্ডিশন বাড়িগুলো কাছাকাছি যা যা দেখতে চান সেসব অডিয়েন্সও জান না গিয়ে কাপড় সিটগুলো ভালো নয় ল্যাট্রিন ট্যাট্রিন কোনো জিনিসের ব্যবস্থা ড্রিঙ্ক অ্যারেঞ্জমেন্ট নেই নানারকম অসুবিধে ছিল যে আপনি ওই সব করলেন এইগুলো তখন আমার মনে হতো যে এইগুলো করতে হয় এবং এটা কি সেলফ সাপোর্টিং করতে পারে যদি এটা কি কেউ একটা ভালো ফাইন্যান্সার আসে যে একেবারে এইরকম করবে যাইও তো মহেন্দ্রবাবু ওখানে তেরো বছর ছিলেন উনি স্টেপ ডাউন করিয়ে দিলেন মানে শরীর সঙ্গে হলো যায় না যা উনি ক্লোজ ডাউন করবেন শরীর থিয়েটারটা ছ মাস বন্ধ রাখবে থেকে। তখন উনি করলেন কি ওই যে বিল্ডিংটা কি করে রং করলেন করলে পরে ফিফটি থ্রি তে বই খোলা হলো শ্যামলী আচ্ছা শ্যামলি তো খুবই পপুলার হলো আচ্ছা আপনি কি মনে করেন এই যে মানে শ্যামলি মতন বই সিরিয়াস ঢোকাতে হচ্ছে ব্যাপারটা কি কোথায় গন্ডগোল আছে আমি অডিয়েন্সের গন্ডগোল বলবো না গন্ডগোল বোধহয় আমাদের ধরুন আমি যদি রোজ আপনাকে একই তরকারি দিই বা আমি যদি ডিফারেন্ট ডেটাতে এমন দিই যেগুলো আপনার দেয়ের পক্ষে ক্ষতিকারক নয় কিন্তু আমি যদি খারাপ জিনিস দিই দৈনিক তাহলে খারাপ পরিবেশন করলে আমার পরিবেশনের উপর নির্ভর করছে এগুলো যারা করেছে ইন্ট্রোডিউস তারাই তো এর জন্যে দেয় দশ ফুটে না চাই দশক তো সেকালের আমাদের নাচ দেখেছে সে গান দেখেছে এবং তার একটা শালীনতা ছিল তার একটা ওরিয়েন্টেশান ছিল তার একটা ডেকোরাম ছিল তার একটা ট্র্যাডিশান ছিল তুমি সমস্ত ভেঙে হোটেলের বৈদেশিক নাট তুমি তার ভিতরে নিয়ে এসে তার ভিতরে ঢোকালে ঢুকে এটা পলিউটেড করে। করে এখন তোমরা সেইগুলো দিয়েই এখন মানুষের ছেলে ছোকডারাই বেশি যাচ্ছে আপনি দেখবেন খুব রেসপেক্টেবল অডিয়েন্স দুটো করে লোক আনতে হতো এত গাড়ি দাঁড়াতো আর পার্টস চড়িয়ে সে কে রক্ষণাবেক্ষণ করে পুলিশও পারত না তার জন্য রেগুলার টাকা দিয়ে এবং গল্প শুধু নিলে হবে না আমি গল্প কথা বলছি আমি বলছি আপনাকে গল্প নয় আমি চাইছি মানে নট অনলি স্টোরি আমি স্টোরির কথা বলছি না অরিজিনাল ড্রামা চাই অরিজিনাল ড্রামা কোথায় অরিজিনাল ড্রামা যদি না হয় সাহিত্য তখন এটা তো একটা ড্রামা হচ্ছে একটা টেচ্ছ বড়ো ইম্পর্টেন্ট সেকশন আর কিচ্ছু নেই নাটকের ভেতরে যা আছে কাব্য আছে সাহিত্য আছে গল্প আছে সংঘাত আছে সব আছে কিন্তু উপন্যাসে কেউ স্টোরি আছে তার সঙ্গে কিছু ড্রেসক্রিপশান আছে কাব্যে ছন্দ আছে কবিতা আছে কিন্তু নাটক সর্ব সমস্ত নিয়ে না কাছে এটা যে ইম্পর্টেন্টে ড্রামা কটা হচ্ছে বলুন সত্য ব্যানার্জি আছেন উৎপল আছেন এদের মতন করে সেভাবে আমি এই এর ভেতরে আমাকে দেখাতে হবে পাঁচটা পাণ্ডুলি আমি ড্রামা ফেলে রেখে আমার দরকার নেই অফ দি লাইফ আমি কিছু আগেকারের কথা আমার মনের কথা আমার যেগুলো কন্টেম্প্রেশান রিগার্ডিং যার লিটারি ভ্যালুজ থাকবে পরের দিনের মানুষ আমার কোন ছেলেকে নেই পেলে এইগুলো যদি বাঁচিয়ে রাখিয়ে যেতে পারি তাহলে বলবে একটা লোক একটা লোক ছিল এই বইগুলো লিখে গেছে আমি সেইটার দিকে ঝোঁক দিয়েছি সব জো আমি চাইছি না যদিও আছি যে কথা হরিদাস রঙ্গনা থিয়েটার নিয়ে আছে সেইখানে সেই আমি ওপরে আলাদা একটা ঘর করে দিয়েছে সেখানে আমি চুপচাপ বসে থাকি যখন যা তো হচ্ছে তার সঙ্গে পরামর্শ করতে আসছে সেইগুলো সব বলে টুলে দিই তাদের আচ্ছা আপনি রঙ্গনার সঙ্গে যুক্ত আছেন এখন আচ্ছা এই তো এক থিয়েটারে ধরুন অবিচ্ছেদ্যভাবে স্টার্থেটার আসার পর থেকেই হরিদাসের সঙ্গে যুক্ত এই যে এতদিন হয়ে গেল। এটা কন্টিনিউয়াস ফর্টি ফোর টু এই ফোর বছর চল্লিশ বছর এর ভিতরে কোনো ব্রেক নেই কিন্তু ছবির কাজ আমি একেবারে ডাইরেকশান থেকে আর কালীগঞ্জ পাড়াতেই যাই যায় তো আমি কখনো সখনো কেউ আপনি এলে সিনারি আপনাকে আমি দেখাবো আমি রিসেন্টলি আমার পাড়ায় একটা ক্লাব আছে শতমিতা বলে আচ্ছা রিসেন্টলি আমি একটা এই যে টেপ রেকর্ডিংয়ে গান হয় পাবলিক থিয়েটারে আমি গ্রুপ থিয়েটারের কথা বলছি না তাদের ওয়েজ অ্যান্ড মিনস আলাদা আজ এ থিয়েটার কালো থিয়েটার বা এতগুলো মিউজিক হ্যান্ডস মেনটেন করা তাদের কিন্তু পাবলিক থিয়েটার কেন মিউজিক হ্যান্ডস আইডিল করে বসে আছে এই লাইভ মিউজিক ছাড়া থিয়েটার চলতে আমি নিউ ছেলে মেয়েদের শ্রী গৌরঙ্গ ওই যে মহাপ্রভুর তারই জন্য একটা ড্রামা প্রডিউস করা আচ্ছা যেখানে হবে যাত্রা ফর্মে করবে যেখানে দরকার হবে দাবন হ্যাঁ বোমা হাউস ওয়াইফ আছেন কিন্তু অনেক সময় বুঝিয়ে দেয় হুস হুম হুম ধরুন একটা চিন্তা উপন্য আছে ইয়ে কাঠে মুটে গেল তাকে গেল টেবিল চেয়ার বসে আছে একটা ঝাড়ুন হাতে করে লোক একটা টেবিল চেয়ারগুলো ঝেড়ে দিয়ে গেল তারপরে একটা মধ্যবয়স্ক লোক এলেন তিনি এসে একটা শিগার ধরিয়ে খবর কাগজ নিয়ে বসতে হলেন খানিক একটা মধ্যবয়স্কের স্ত্রী তার চোখ কিছু ছোট স্ত্রী লোক তিনি এসে বললেন খবর কাগজ মুখে দিয়ে থাকলে হবে ছেলেমেয়েদের সব দেখো না কি এখন কলেজ যাওয়ার সময় হলো একটু আগরুক বলো এটা সব বসে বসে এখনও ক্যারম পিটছে তারপরে দেখা গেল তাড়াতাড়ি করে একটু মেয়ে চলে গেল তাহলে এ হুজু কে কি হলো না কিন্তু আপনার বুঝতে কষ্ট হল না যে প্রথমে যে এই ছিল ছাগল তারপরে এলেন কত্তা তারপরে এনে গিল্নি এটা তো অটোমেটিক্যালি বজায় আর এটা প্রোগ্রামও দেখতে